বিরোধ নিষ্পত্তি এবং সালিশ ইন্টারনেটে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে অনেক আইনি জটিলতা জড়িত মূল দ্বিধাগুলি প্রক্রিয়া এখতিয়ার এবং বিষয়বস্তু আইন নির্বাচন এই দুটি দিকের সাথে সম্পর্কিত জাতীয় আদালত ব্যবহারের সুস্পষ্ট সীমাবদ্ধতা একয়ার ধীর এবং ব্যয়বহুল প্রক্রিয়া সালিশির ক্রমবর্ধমান ব্যবহারের দিকে পরিচালিত করেছে ডোমেইন নামের ক্ষেত্রে গৃহীত বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাগুলি ইন্টারনেটের সাথে সম্পর্কিত অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে আই এবং ইউডিআরপি সমস্ত রেজিস্ট্রারদের অবশ্যই ইউনিফর্ম ডোমেন নাম ডিসপিউট রেজলিউশন পলিসি প্রায়শই কি ইউডিআরপি খি ইউডিআরপি খু হিসাবে উল্লেখ করা হয় অনুসরণ করতে হবে এই নীতি অনুসারে বেশিরভাগ ট্রেডমার্ক ভিত্তিক ডোমেন নাম বিরোধ অবশ্যই চুক্তি আদালতের পদক্ষেপ বা সালিসির মাধ্যমে সমাধান করতে হবে এর পরেই একজন রেজিস্ট্রার একটি ডোমেন নাম বাতিল স্থগিত বা স্থানান্তর করতে পারবেন ডোমেন নামের অপব্যবহারমূলক নিবন্ধন উদাহরণস্বরূপ সাইবার স্কোয়েটিং সাইবার স্কোয়েটিং থেকে উদ্ভূত বিরোধগুলি দ্রুত প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা যেতে পারে ট্রেডমার্ক অধিকারের ধারক অনুমোদিত বিরোধ সমাধান পরিষেবা প্রদানকারীর কাছে অভিযোগ দায়ের করে এই প্রক্রিয়া শুরু করতে পারেন এই নীতিটি প্রযোগ করার জন্য একজন ট্রেডমার্ক মালিকের উচিত ডোমেন নাম ধারকের বিরুদ্ধে উপযুক্ত ইখতিয়ারের আদালতে একটি অভিযোগ দায়ের করা অথবা যেখানে উপযুক্ত সেখানে ডোমেন নাম সম্পর্কিত একটি ইনরেম ইনভ্যাম পদক্ষেপ নেওয়া অথবা খ অপব্যবহারমূলক নিবন্ধনের ক্ষেত্রে একটি অনুমোদিত বিরোধ সমাধান পরিষেবা প্রদানকারীর কাছে একটি অভিযোগ জমা দেওয়া তালিকা এবং লিঙ্কগুলির জন্য নিচে দেখুন আমরা আইক্যান প্রক্রিয়া সম্পর্কে আরও পড়ার সুপারিশ করছি আরও জানুন অনুমোদিত বিরোধ সমাধান পরিষেবা প্রদানকারীদের তালিকা